আইসার আদিল্লাহ তাল্হ্নহে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আল সাল্লাম আমাদেরকে দুনিয়ার সুখ শান্তি বা পরকালীন সুখ শান্তি বেছে নেয়ার ইখতিয়ার দিলে আমরা আল্লাহ ও তার রাসুলকে গ্রহণ করলাম আর এতে আমাদের প্রতি কিছুই অর্থাৎ তালাক সববস্থ হয়নি